بسم الله الرحمن الرحيم وَدَّ الطَّائِفَةُمْ مِّنْ أَهْلِ الْكِتَابِ نَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ سُرْتا اپس تفسير جالالائن سورة آل اعمران آيات اونشتر تھكي بچتر একদর লোক কিতাবিদের মধ্যে লোক কামনা করে দিতে وما يضلون إلا انفسهم وتترا تدى من নিজেদেরকেই পথভ্রষ্ট করছে لاننا اسم عليهم والمؤمنون لا, لا يطيعون لا يطيعونهم فيه એટલે পারে মুসলমানরা তো তাদের কথা وما يشعرون بذلك কিন্তু এই উপলব্ধি তাদের নেই যে তারা এই এضلালের মাধ্যমে মূলত নিজেদেরকেই ক্ষতি করছে يا اهل الكتاب لما تكفرون بايات الله القران কেন আয়াতগুলোকে অস্বীকার করছো কেন তোমরা মিশ্রিত তাহরিফ তাহরিফের মানা হলো পরিবর্তন করা আর তাজবীর মানা হলো সত্যকে অসত্যের সঙ্গে মিশ্রিত করে সুন্দর করা তাজীন তাজীন تزيين الكذب وتمويهه هذا হলো تزوير وتكتمون الحق اএবং তোমরা কেন সত্যকে গোপন করছো না আতা নবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনতুম তাআলমুন انه হকুন وقال طائفه من اهل الكتاب اليهود لبعضهم امنوا بالذي انزل على الذين امنوا كتابيدের মধ্যে হতে একদল লোক তারা তাদেরই ধর্মের অবলম্বী যারা ধর্মে আখিরাহু। এবং দিনের শেষ ভাগে তোমরা তা অস্বীকার করো যেন তোমাদেরই দেখা দেখাদেখি অন্যান্য মুসলমানরাও তাদের দিন থেকে ফিরে যায়। দেখো ইহুদিদের হালাতটা আল্লাহ তালা কত বিস্তারিত বলতেছেন যে এই মানুষগুলো আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লাহ রসুলের উজুদ স্বীকার করে যে এটা করে। রসুল সালামী যেমন আল্লাহ তালা কত ভাবে তাদেরকে ইমানের দিকে দাওয়াত দিচ্ছেন তারপরও তারা ইমান আনতেছে না এটা থেকে যে বিষয়টা আমরা বুঝতে পারি সেটা হলো যে মানুষ ইমান আনার ইমান না আনার জন্য ইমান আনার সামনে বাধা শুধু এটা না যে ইমানে বিষয়গুলো তার সামনে অস্পষ্ট তারা যদি আমি দূর করে দিতে পারি বাস তাহলে তারপরে ইমান আনবে না আর এই মানুষের সংখ্যায় দুনিয়াতে অনেক বেশি এই মানুষের সংখ্যায় দুনিয়াতে অনেক বেশি যে সকল বিষয়ের উপর ইমান আনতে হবে তাকে সব জানে সব জানে খুব ভালো করে জানে তারপরে সে ইমান আনবে না তো এদের এদের এলাজ তারা আছে যে আল্লাহ একজন আল্লাহ মহান সব কিছুর খালেক সব কিছুর মালেক সব তিনি সব সবার রাজেক সব তার জানা আছে নবী সত্যবাদী সব জানা আছে এই মানুষটাকে মুসলমান বানাবার পদ্ধতি এটা না যে তুমি তার জানা কথাগুলোই তুমি তাকে বারবার বলতে থাক। না এটা এটা পদ্ধতি না কারণ তিনি বলছেন যে কোনো হক জিনিস গ্রহণ করার জন্য বাধা হয় না কি কারণে শাহওয়ার কারণে মনে চায় না এই কাজটা করব না জানি এটা আমি না কিন্তু মনে চায় না এই করব না কিন্তু এটা যে না এটা জানি না এই জন্য করে না এই মানুষের সঙ্গে দুনিয়াতে অথচ এই মানুষগুলো এমন যে এরা হুবহু এরাই হবে অথবা এদের আগের নসল এদের ওয়াকে হলে এদের আগের নসলটাই মানে এরা ওই সকল ব্যক্তিদেরই আওলা ফরজান যারা আসিরুজ্জামানকে পাওয়ার জন্যই দেখো জামাতের পরবর্তী মানুষগুলো এত খারাপ হয়ে গেছে যে এদের সামনে নবী এসে গেছে যে উদ্দেশ্যে তাদের বাপদাদারা এনতেজারে ছিল ওরা পায় নাই নবীকে সেই বাপদাদাদের পরবর্তী নসলটা এত ইবলিস হয়েছে যে নবী এসে গেছে নবীকে মানতেছে না চুপচাপ আছে না বরং যারা নবীকে এরা তো নিজের ইমান আনতেছে না নবীকে কষ্ট দিতেছে আবার নবীর সঙ্গে যারা আছে তাদেরকে সরানোর জন্য ফিকির করতেছে তার এইটা হলো সন্ন্যাতুল্লাহ এটা হতে পারে এটা নজির পিছনে ছিল এখনো থাকবে যে কিছু মানুষ যে সময় একটা দল কিছু মানুষ ওনারা এত মুখলেশ ছিল যে আসলে এটা কি ওই চোদ্দশো বছর আগেই পার হয়ে গেছে পরবর্তীতে হইতে পারে না অবশ্যই হইতে পারে এটা সুননাতুল্লা তো এটাই বলং সুন্লাহ তো দেখ এরা মুসলমান তো হচ্ছে না যারা মুসলমান হয়েছে তাদেরকে কিভাবে ইসলাম থেকে সরা আনার পরে এরপর কিছুদিন পর আমরা ওই ছেড়ে দিবা ছেড়ে দিলে হবে কি সাধারণ মুসলমান যারা তারা ভাববে যে এই ইহুদিরা তো আহলে আহলেম ওলামা এ যখন একটা দলের ভিতরে ঢুকার পরে আবার এই ছেড়ে দিয়েছে। বোঝা গেছে আসলে দলের ভিতরে কোন অসুবিধা আছে আমরা সেটা বুঝি না পিছনে পরে মুসলমান দেখা দিকে যায় নাই তো দেখ এই কথাটা দেখে বলতেছে কিতাব কিতাবিদের একদম লোক বলে তাদেরই কিছু লোককে বলে যেন মোমেনরা তাদের দিন থেকে ফিরে আসে কারণ মোমেনরা বলবে এই যে ইহুদিরা তারা এই দিন থেকে ফিরে যায়নি দিনটা যে বাতিল এটা জানার কারণেই তারা ফিরে গেছে আমরা সেটা বুঝি না এটা বলে হয়তো তারা ফিরে আসবে কৌশলটা দেখো তাদের কালু একটা কথা তারা বলে একটা কথা হলো পরের কথাটা কি যে তোমাদের ধর্মের অনুসারী ছাড়া অন্য কারোর ব্যাপারে তোমরা এটা বিশ্বাসী না যে আল্লাহ তোমাদেরকে যেমন দিচ্ছেন কিতাব দিচ্ছেন এরকমের তোমাদের ধর্মের অনুসারী ছাড়া অন্য কাউকে আল্লাহ দেন বা দিতে পারেন এটা বিশ্বাসী করবা না একেবারে এটা তার উদ্দেশ্য হলো রসুল্লাহ আলী আসসালামের নবুতটা গানকার করা যে তোমাদের দিনের মতো ছাড়া অন্য কারোর ব্যাপারে তোমরা বিশ্বাসী না যে তারাও কিতাব দিতে পারে কারণ কিতাব দেওয়ার কাবিলি তুমি আর একটা সামনে করবেন হলো মিনু তোমরা বিশ্বাস করোনা এই সুরতে ইমান এই লামটা হবে লামে জায়দা কারণ তসদিকের পরে ফেল যেটা আসে সেটা সেটা হলো মিনুর মফরলিনু ই তোমরা কাউকে বিশ্বাস করবে না কাউকে বিশ্বাস করবে না মানেটা কি मा तुम। बे धर्म बेपार बे माने बेपारे विश्वास পক্ষ থেকে আসা হেদায় আল্লাহর পক্ষ থেকে আসা হিদায়তাই প্রকৃত হৃদায়তলাম এবার তো কি বলতেছেন এটা আন মানে হলো এটা যেহেতু এটা তু মিনু মানে সেই হিসাবে এটা আগে হবে আগে হবে মিনহ আহাদুন আহাদুনটা কি অর্থটা এরকম হবে লা ইটাও তো আনের মা হবে। তাই না এই ইল্লাটা এটা তো এসতেস না কিন্তু হলো তার আহাদনটা আগে না মুস্তসনাটাকে মোকদ্দম করা হয়েছে ওই যে আই উতা আহাদুন এই আহাদুনটা পরে আসতেছে কিন্তু তার আগেই তো এসে গেছে হল মান্তা বিহাদি মানটা ঠিক আছে না এটা হলো আয়াতের একটা বেশি মুক্তাচার করতে গিয়ে কখনো হয়ে যায় এখানে এই একটা জায়গা যেখানে এই জন্য এখানে আসলে এবার ওটা কি হলে ভালো হতো আবিল মানা মানে একটা মানা তো পিছনে বলে আসছেন যে লামান এটা ভিন্ন একটা যে আবিল মানা অথবা আয়াতের মানা হলো তাহলে এটা হলো যদি ধরা হয় একরারের পরে লাম আসে তাহলে ওই সুরতে লাম এটা আলা ঠিক থাকবে তো লাগি হয় তাহলে লিমানের লাম ঠিক থাকবে তবে সেখানে মস্তস্তা মিনহুটা থাকবে হবে মাহ মুস্ত হবে থাকবে আয়াতের অর্থটা হবে আগে এলে পরে আর আহাদিন লাগবে না ব্যাপারে এটা স্বীকার করব না হ্যাঁ ওই ব্যক্তির ব্যাপারে স্বীকার করবে যে তোমাদের দিনের অনুসারী হবে এই বল কথাটা বুঝছো কিনা যে এইটার তাহলে আগে যেমন কিংবা কেউ কিংবা কেউ তোমাদের সঙ্গে বিতর্ক করবে তর্ক করবে তোমাদের রবের কাছে এখানে ইহাজু এটার ফাইল হলো ওইতা আহাদুনের আহাদুনটা আহাদুন ল লবজান্তমা সেই হিসেবে আগের সাথে আহাদন্ত হলো মুরাদ নাকুম যে মোমেনরা তোমাদের সঙ্গে তর্ক করে জয়ী হয়ে যাবে এটা তোমরা স্বীকার করোনা কারোর ব্যাপারে বা বিশ্বাস করো না আর কথাটা স্বীকারও করবে না বিশ্বাস করবে না কেন করবে না কারণ কারণ তোমরাই তো দিনের দিক দিয়ে সহি অনুসারী লিয়ান কারণ তোমাদের দিনটাই তো সহি অন্য কেউ অন্য কেউ মানে মুসলমানরা তোমাদের সঙ্গে তর্ক করে জয়লাভ করবে এটা তোমরা স্বীকার করো না লিআকুম আসা দিন কারণ তোমরাই তো দিনের দিক দিয়ে সঠিক ধর্মের অনু অনুসারী দেখোহা হবে সেই হিসাবে তার ইল্লা লিমান এটা হবে একবার ইউহা যুকুম এর পরে অর্থটা হবে তাই না তাহলে এবার দেখো দুইটা তৌজি প্রথম তৌজি মোতাবেক আয়াতের তরজমা হবে লাহাদ বিশ্বাস করো যে তাকে তোমাদের অনুরূপ নত দেয়া হবে এবং কেউ তোমাদের উপর জয়লাভ করবে আল্লাহর কাছে হ্যাঁ ইনত্যাদি নাকুম ওই ব্যক্তির ওই ব্যক্তির ব্যাপারে এটা বিশ্বাস করবে যে তোমাদের দিনের অনুসারী মানে তাহলে দুইটা কথা হবে যে তোমাদের দিনের অনুসারী তাকে আল্লাহ দিতে পারেন তোমাদের মতাব হেকমত এবং যে তোমাদের দিনের অনুসারী সে হয়তো তোমাদের মোকাবেলা আল্লাহ কাছে করে ফেলতে পারে মানে তোমাদের বাজরা জয়লাভ করতে পারে মানে তোমরা যেহেতু সবাই সহি অনুসারী এখন তোমাদের মধ্যে হয়তো কেউ নেক আমল বেশি করছে কেউ কম করছে তাহলে তোমাদের মধ্যে যে নেকাম বেশি করছে তারা হয়তো অন্যদের উপর জয়লাভ করবে এটা স্বীকার করবো তাই বলো কথাটা বুঝছো কারোর কাছে তোমরা স্বীকার করোনা যে কাউকে তোমাদের অনুরূপ নিয়ামত দেয়া হবে এবং কেউ তোমাদের উপর জয়লাভ করবে তবে এটা তোমরা স্বীকার করবে ওই ব্যক্তির কাছেই যে তোমাদের দিনের অনুসারী হয় সেটা হইলে হইতে পারে তাকে দিতে পারে আল্লাহ বা সে হয়তো তোমাদের উপর জয়লাভ করবে এটা হতে পারে অন্য কেউ হবে না এখানে আর একটা হলো বিহাম আন তবে আন হলো এই যে দুই হামজাওয়ালা রাজ্যে সেখানে আবার যেটা সম্পূর্ণ মুস্তাকাল একটা জুমলা আগের সাথে সম্পর্ক নাই আগেরটা শেষ সম্পূর্ণ শেষ যে ইহুদিরা তাদেরকে বলতেছে যে যারা মুরুবী ওরা বলতেছে তোমাদের মতো কাউকে দেয়া হবে নাকি এই যে তোমাদেরকে যা দেয়া হয়েছে এরকম কাউকে দেয়া হবে নাকি আর কেউ কি তোমাদের মোকাবেলা তোমাদের রবের সামনে জয়লাভ করবে নাকি এটা ভিন্ন একটা কথা তাহলে আগেরটা ছিল হলো এখানে আন তো শুরুর দিক দিয়ে আসি তাহলে আনটা হবে আনে মাস দাঁড়িয়া মিলে সবটা হবে মুক্তা শুরুর দিক দিয়ে আসি সবটা হবে মুক্তা এরপরে হবে খবর তাহলে কি হবে এবারটা কি হবে আহাদিম আন খবর আসলে দুইটা নিয়ে আসলে ভালো হইত তোমাদের মতো কাউকে দেয়া হবে এবং কেউ তোমাদের সামনে তোমাদের রবের কাছে জয়লাভ করবে এই কথাটাকে তোমরা স্বীকার করবে মানে স্বীকার করোনা কারণ এটা এমনটা হবে না এই বুঝছো জায়গাটা দেখ এই জায়গাটা আহম ভালো করে বুঝো বলবা না ওই যে এটা হয়তো এমন হবে যে সাধারণ ইহুদি যারা আছে ওরা তো খালিও জেহেন ওরা হয়তো মাঝে মধ্যে ওই যে যে এই মুসলমানদের কাছে গিয়ে বলতো যে তোমাদের নবীর কথা তো আমাদের কিতাবাদের মধ্যে আছে এরকম কিছু কিছু কথা হয়তো হবে আল্লাহাল এই জন্য তাদেরকে খুব শক্ত করে বলতেছে যে তোমরা কারোর ব্যাপারে এটা বিশ্বাস করবে না স্বীকারও করবে না যে তোমাদেরকে যেমন নবুয় কিতাব দেয়া হয়েছে এটা কাউকে দেয়া হবে অথবা কেউ তোমাদের সঙ্গে তর্ক করে আখের জয়লাভ করে ফেলবে এটা কারোর ব্যাপারে স্বীকারও করবা না বিশ্বাসও করবেনা তোমরা আসো তাদেরকে সাধারণ ইহুদিরা যখন হয়তো আলিমদেরকে বলতো যে আমাদের কিতাবে আছে ওরা বলছে। তো অবশ্যই আফিরুজামান নবীকে তো মানতেই হবে কিন্তু কে বলছে তোমার এই নিজে নবী নবী তোর সামনে বলে এটা তারা বলতো আফিরুজামান নবী যে আসবে এটা তো অনেক আগের থেকে তারা বলতেছে এজন্য জন্য ওরা তো এটাকে অস্বীকার করতে পারবে যে এই আখিরুজামানবী আসবে না এটা তো সে করতো না বরং তারা বলতো যে হ্যাঁ আফিরানো হবে নীল নীল চুলগুলো হবে এক একরকমের তারা পরিবর্তন করে ফেলছে হুজুরের যে বিবরণ যেটা ইয়াতে দিচ্ছে তো সাধারণ পাবলিক পড়তে পারে না হুজুরের পুরো চেহারা স্পষ্ট বিবরণ তাওরাতে ছিল হুজুরের চোখ যেমন একদম কুচকুচে কালো সাদাটা ধবধবে সাদা চুলগুলো লম্বা চুলকা হালকা কুকরানো হবে বেশি কুকরানো হবে না সব বিবরণ ছিল গায়ের রংটা কেমন হবে কিন্তু ওরা পরিবর্তন করে ফেলছে তো বলছে দেখো দেখো না তো ঠিক আছে মানে এরা এরা নিজেরা গুমরা হয় অন্যদেরকে গুমরা করে কিন্তু নিজেরা যে আসলে মানুষকে গুমরা করতেছে এটা কখনো নিজেদের অনুসারীদের প্রকাশ করে না তো নিজেদের অনুসারে এটি প্রকাশ করে যে এই যে ফেরাউন যেটা বলছিল একবারে সব জমানের কাফের পর্যন্ত ওই যে যারা দুঃশনটা আছে ওরা যে ওদের সত্যদেরকে যে সৈন্যদেরকে যে পাঠাইতেছে কত শূন্য মারা যাইছে না মানসিক ভাবে শক্তি ছাড়া কেউ কি আসবে এরকম এমন এক জায়গায় যেখানে আসলে মরতে হবে তো মানসিক শক্তিরা তারা কি বলে ও ওদেরকে ওদের মতো করে মানসিক ভাবে তৈরি করে যে তোমরা বহু একটা নেক কাজে যাইতেছো এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে যে মানুষগুলো ওদেরকে শেষ করে তোমরা শান্তি প্রতিষ্ঠা করো এটার জন্য আসতেছে আর আমরা আমরা তো একবারে জান্নাতের ওয়ারিস আমাদের সালিফ আছে আমরা তারপরে আমাদের সব তো গুণাতে এমনি মাফি হয়ে গেছে আর তোমাদের কিছু গুণাটনা করতে মন চাইলেন করবো তোমরা শক্ত আগে অগ্রি মাফি হয়ে গেছে মানে মানসিক একটা আকিদা ছাড়া এটাকে আরবিতে পারে আকিদা আলিয়া ছাড়া কেউ কেতাল করতে পারে না কেউ কেতাল করতে পারে আবু যে বদলে তুমি কি বলে আনছে সে কি বলে আনছে যে মানুষগুলো দেখো তোমাদের বাবদা দিন এই ছেড়ে দিছে এখন তোমরা যেই মূর্তি গুলোর থেকে পূজা করতেছো এই মূর্তি ওরা গালি করতেছে এই মানুষগুলোকে বিশৃঙ্খলাকারী এদেরকে শেষ করে দেওয়া দরকার এবার আমরা ধর দিই না ওরা এটাই ভাবতেছে তিনজন তো শহীদ হয়েছে আমাদের ধর্ম রক্ষা করার জন্য জান দিছে একবার ওই তখন এখন পর্যন্ত অবস্থা গুলো এই না যে একজন মারা যায় তাকে যে সম্মান দেয়া হয় একবার কতটা দিয়ে দেওয়া হয় আসলে অন্যদেরকে মানসিক ভাবে শক্ত রাখার জন্য অন্যরা যেন দেখে যে আমাদের মধ্যে একজন মারা গেলে তার কি তাজিম হয় এই তাজিমটা না করলে তো অন্যরা থাকবে না তো সব পালায় চলে যাবো এই জন্য এইটা করে এই জন্য করে শহীদ দে এই দে কত কি নাম দেয় কি তাজিম করে সেগুলো অনেক আগের থেকে চলে আসতেছে এখনো চলতেছে তো হয়তো এইরকম একটা কিছু ওরা বলতো চলো কোল এইবার আল্লাহ তালা বলতেছেন কোল ইন্নাল ফাদিল্লা দেখো মানে আল্লাহটা এখানে বুঝার চেষ্টা করেন ইহুদিরা যে এটা ভাবতেছে তুমি বলো তাদের এই ভাবনাটা এটা কি অযৌক্তিক যে দীর্ঘদিন ধরে হাজার বছর ধরে নবুয় এটা আল্লাহ একদিন মানে যে আল্লাহ বেছে নিয়েছেন তো এই বংশটার মধ্যে আল্লাহ তালা হাজার হাজার নবী দিতেছেন শেষ নবীটা এই বংশের বাইরে যাবেন এটা কেমনে হয় এই যে একটা তাদের এটা ধারণা এটাকে তুমি অযৌক্তিক বলবো যে নবীদেরকে পাওয়ার জন্য আমরা যখন মোস্তাহ হইলাম শেষ নবীটা হয় ছিল তাদের ধারণাটা যে আমাদের খান্দানে থেকে যখন সেই ইসাক আলী ইসলাম থেকে নিয়ে এতগুলো নবী আসছে শেষটাও তো আমরাই পাবো স্বাভাবিক এটাই কিন্তু আল্লাহ তালা এই শেষটা ওদেরকে না দিয়ে আরো জনকে দিতে কি বোঝা যায় এটা দিয়ে আল্লাহ তালা এটা শুননা যে যদি আল্লাহ তালার আচরণ কোন একটা জামাতের সাথে দীর্ঘদিন যাবৎ খুব আচরণ হইতেছে কিন্তু হইতে পারে শেষ দিকে একটা বড় একটা তাদেরকে না দিয়ে নতুন একটা জামাতকে দেবে যাদের উপর আল্লাহ তালা বিগত দিনে কোনো বড় কোনো এটার থেকে আল্লাহর এই সুন্না এই আদরটা বোঝা যায় না এই কোন একটা জামাত যদি এটা এই আশায় বোঝা থাকে যে আমাদের উপর আল্লাহ তালা কত বড় এহসান শত শত বছর ধরে আমাদের জামাতে এই হয়েছে এই হয়েছে এই হয়েছে বল্লা অল্লাহ অল্লাহ ঠিক আছে এটা হইতে পারে যে একটা জামাতের থেকে অনেক বলে এগুলো এগুলো সব হয়েছে কিন্তু হয়তো শেষে একটা বড় একটা নিয়ম আল্লাহ এই গাউস কুতুব আবদাল এর জামাতের মধ্যে দেবে না দেবে এমন একটা জামাতের মধ্যে যেই জামাতটা হয়তো বিশ বছর আগে একদম দাঁড়ায় পেশাব করত। এই মানুষগুলো হয়তো এদের মধ্যে আল্লাহ তালে এই মানুষটা দিয়ে দিব। তুমি বলো বন ইস মধ্যে যেহেতু নবী ছিল নবীর ধারা চলতেছে নবীর ধারা চলতেছে এর অর্থই হলো নবী আসতেছে নবীর কাছে দ্বারা যারা হাওয়ার ইন ওনাদের আমও লাখলা কত উন্নত হবে না আর একসাথে তো কত নবী থাকতেছে সেই হিসাবে এই খানদানটা কত দামি কত দামি কিন্তু সেই হিসাবে বনি ইসমাইলের খানদানটা এটা তো ঠিক আছে যে বনি ইসমাইলের ওনারা তো এই বনি সাহের নবীদের মোত্তাবে হইতই কথা তো শুনতোই কিন্তু ওনাদের খানদানে তো কোনো নবী নাই সেই হিসাবে তুলনা বলো খানদানিভাবে বনী শাহের চেয়ে এরা খানদানিভাবে একটু কম লেভেলের থাকবে না এটি তো স্বাভাবিক কিন্তু কম লেভেলের মানুষগুলোরই এই হাজার বছর পরে একজন নবী আফিরুজামান দিয়ে ফেলতেছে এই বুঝাগুলো আল্লাহ তাল আদত অনেক সময় এমন হয় এই জন্য এখন কেউ যদি সাগের মতো আশা করে পয়সা থাকে যে আমরা যেহেতু অনেক আগের থেকে বড় বড় নিয়ামত পাইতেছি ওই শেষের পয়সা থাকে তাহলে আল্লাহ করে দল তো ওদের মত দশা হবে আর যে একদম খালি উজ্জাহন নবী আখিরুজ্জামানের মুক্তি আমার হইতে হবে এখন দেখা যেখানে আসুন এখন এই মানুষটা যদি বাঙালি হয় তাহলে ঠিক আছে আমেরিকি হলো তাহলে ঠিক আছে ঠিক আছে না এটা না হলো একজন মুখলেশ এবং মুখলেশের এখলাসের দাবিটা যে ওই মানুষটা করতে হবে এদের মধ্যে এই একটা মানুষ হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ নিশ্চিত যখন জানলাম সেই মানুষটা এটা কোনো অসুবিধা নেই এই যে ইহুদিদের মধ্যে একদম কম সংখ্যক মানুষ মুসলমান হয়েছে শুধু এই কারণে ওরা অধিকাংশ এই আশায় বৈচালেছে আমাদের মধ্যে থেকে ঠিক আছে তো বুঝা গেল যে এই মানবিকতাটা এটারই মর্যাদা মত করা হইছে এই মানবিকতাটা যেই পোষণ করবে ওই মর্যাদা মতগুলো সব তার তার দিকে আসবে কি বুঝonej কথাটা আল্লাহ তাআলা আমাদেরকে হেফাযত করেন আল্লাহু ওয়াসিআন কাসীরুল ফযল আ'লিমুম বিমান হুয়া আহলু ইখতাসু বিরহমতিহি মাইয়্যাশা আল্লাহু যুল ফযল আলিম অমিন আহলুল কিতাব মান ইন তা মানহু এমন তুমি যদি তার কাছে আদায় করে দেবে আমানত তার মধ্যে থাকার কারণে আব্দুল আলফান এক ব্যক্তি হজরত সালামের কাছে যখন উনি ইহুদি ছিলেন ইহুদি থাকা কালে কত এক হয় তোমার হাজার চল্লিশ দেড়হাম পরিমাণ এক উকিয়া একটা ওজন চল্লিশ দেড়হাম পরিমাণ এক উকিয়া এরকম বারোশ ও কিয়া স্বর্ণ হজরত আবদুল্লাহ বিন সালামের কাছে আহলে কিতাব থাকা কালে আমানত রাখছে তিনি সেটা আদায় করে দিচ্ছেন এমন যে তুমি তার কাছে একটা আদায় করবে না তার কাছে দাঁড়িয়ে থাকলে সে দিব না যখনই তার থেকে আলাদা হবে আনকার করবে আশরফ এই মানুষগুলো দেখো এই যে আগের থেকে খারাপ এই মানুষগুলো আর যারা মুসলমান তারও কিছু ইয়া থাকে তার মধ্যেও কিছু সিপত থাকে আবদুল্লবিনালামের মধ্যে এই সিফতটা ছিল আমারও দ্বারের এই সিপতটা আল্লাহ তালা তাকে হেদায়ত দিয়ে আর এই যে কাবিন আশা শৈতানটা ও আগের থেকে খারাপ ছিল করে দেয় নেন ইস্তাও কারণে যে তারা বলে আরবের নিরক্ষরদের ব্যাপারে আমাদের উপর কোন গুনা নেই না আরবের নিরক্ষরদের ব্যাপারে আমাদের উপরে কোনো আর এই যে এই কাজটা যে যারাই তাদের দিনের মোকালাফাত করবে তাদের মাল হালাল তাদের উপর জুলুম করা হালাল তারা বলতো এটা আল্লাহর হুকুম আল্লাহ হুকুম পালন করা লাগে না একটা একটা দিন হ্যাঁ তাদের উপর তাদের ব্যাপারে গুনা হবে এরপরে একটা উসুর বলতেছেন আল্লাহ মন আউফা যে ব্যক্তি তার অঙ্গীকার পূর্ণ করবে আহদিহি মানে তার অঙ্গীকার আল্লাহ আহ আলৈহি उद्देश्य भय कर এর এ ধরনের মুক্তিদেরকে আল্লাহ ভালোবাসেন